আল্লাহ রসুলের কথা আল্লাহ আল্লাহর কথা কখনো পুরাতন হয় না যতবার শুনবো ততবার আর নুর আমার বিলের ভিতরে বাড়তে থাকবে ইনশাল্লাহ এখনই কথা শুরু হবে সবাই ধ্যানের সাথে বসা يقولون أنه قالت في هذا المصرح. الحمد لله الحمد لله الذي لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنت ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أرسله كافة للناس بشيرا ونزيرا وداعيا إلى الله بإذنه وفراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كالت لهم جنات الفردوس نزلا وقال جل جلال من عمل منكم من ذكر أو أنسى وهو مؤمن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 يحبون الخلق وينسون الخالق فقال سيد البشر أنا بريق مِنْهُمْ وهم براء مني وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي في آخر زمان نساء عريات كافيات مائلات مميلات رؤوسهم كألسمة الضخط জেলালুহু আমার ভিতরে নারী পুরুষ সবাইকে সবাইকে এক মাস্টার সম্মুখীন করছেন সেটা হলো আখে ফের মসলা কবরের মাসের মাস হিসাব আর কিতা ফের মসলা জনতর জহন্নের মাসা মা ওরা আজ সে মা ও দুনিয়া পে কামি চায় পুরুষ কো দুনিয়া পে কামি চাহ জল জলালুহ আম কামিয়াবি জন্যই আমাদেরকে মুসলমানের ঘরে পয়দা করতেন আল্লাহ যদি কামিয়াবি দেওয়ার এরাদা না করতেন তাহলে আমাদেরকে ওরকমই কর্তা পয়দা করতেন যেরকম আল্লাপ চাইতেন কিন্তু আল্লাপ যখন আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে পাঠাইতেন তাহলে এই কথা হাজারো এর কসম খায়া বলা যায় যে আল্লাহ আমাদের খায়ের আর আমাদের মঙ্গল আর আমাদের কামিয়াবির এরাদা যার হদায়ত আল্লাহ চান যার কামিয়াবি আল্লাহ চান যার মঙ্গল আল্লাহ চান তার সীনার ভিতরে ইসলাম রাইজি আল্লাহ তাকে দুনিয়ার ভিতরে পাঠান ও মা ওরা আল্লাহ আমাদের কামিয়াবি চান আল্লাপাক মুসলমানের ঘরে পাঠাইতেন আল্লাহ যেটা আমরা চোখে দেখতেছি সেটা হলো এক কামিয়াবি যেটা আমাদের বুজে আসতেছে সেটা হলো এক কামিয়াবির রাস্তা যা চব্বিশ ঘন্টা আমাদের চোখের সামনে আছে এটা হলো এক কামিয়াবির রাস্তা আর আরেক কামিয়াবির রাস্তা হলো যেটা আল্লাহ আমাদের কাছ থেকে চান সেটা হলো মাঝা যাবে অর্জন করা যাবে কিন্তু এমনি এটা বুঝে আসবে না যেটা এটা কিসের কামিয়াবি বাস্তবিক মা ও বোনেরা কামিয়াবি তো ওই ব্যক্তি অর্জন করলো যে জাহান্ন থেকে বেঁচে গেল জন্য আল্লাহ নিজেই বসেন আর কামিয়াবি তো ব্যক্তি অর্জন করলো যে জানাতে যাওয়ার দুনিয়াতে দুটা রাস্তা রাখছেন একটা মানুষ রচিত কামিয়াবির রাস্তা আর একটা হলো রব রচিত কামিয়াবির রাস্তা আল্লাহ আমাদেরকে পদা করে দুনিয়ায় পাঠাইছেন वे रास्ता चलिया मानुष भाते थे जो बेसि अर्थ आसबाबी कमियाबी आत बस आसबाव आस बस अर्थ आसार द्वारा कमिया करते আসবাব ছিল না কোন জিনিস ছিল না উলঙ্গ থাকতো মহিলা পড়লে পুরুষ উলঙ্গ থাকতো লম্বা আদি সুদুর সাল্লাহ ইসলামের দরবারে যখনই নামাজ পড়তে আসতো মসজিদে নবীতে সালাম কিরানের সাথে সাথে উঠা ধর দিত ঘরের দিকে একদিনের সাথে সাথে দৌড় দিতেছ তখন ওই সাহাবি বলতে আমি দৌড় দিই না যে আমি আপনার বিরোধিতা করি এই জন্য দৌড়া যায় যে ঘরে একটাই তারপর আমি যখন পোড়া নামাজ পড়তে আসি তো আমার স্ত্রী উলঙ্গ বৈশা থাকে আমি দৌড়ে দেয় বর্ণনা যে স্বামী স্ত্রী বৈশা হাসি মুখে জান্নাতের লেনদেন করতেছে স্ত্রী বলতেছে আমি জান্নাতি স্বামী জিজ্ঞাসা করছে তুমি আবার কি জান্নাতি হইলা কবে হুজুসব তো আমি সুসংবাদ তোমাকে শুনাইলো যে তুমি জান্নাতি स्त्री हस्ते हास बड़ा आजबान आश्चा करो जेल्लाटा तो मानु स्वामी तीयातीबा जान्नि तुम्हें शुक्रे बदला आल्ला दिवे तुम्हारा स्त्री पा शुक्रिया आदाय करते बन ता सुख शांति आल्ला আর নাই যে সুখ কোথাও থাকবে সুখ তো থাকবে মা ও বোনা যেখানে ইমানই পরিবেশ হবে ওইখানে সুখ ভেড়া ডালবে ওইখানেই সুখ থাকবে সাথে মারা দিয়ে আল্লাহ আনহার করে তিন দিন পর্যন্ত চুলা জ্বলতে ছিল না আলী রাজি আল্লাহ তিন দিন পর্যন্ত কামায় ওনার চেহারা মলিন কাদু কাদু অবস্থায় ফিরতেছে খালি হাত ঘরের নিকটবর্তী যখন আসছে তো ফাতেমা রাদি আল্লাহ তালা পর্দা সরায় দেখতেছেন যে আলী কিনে আসতেছে হাসান হাসান খুদার তার যখন ঘরের নিকটবর্তী আসছে তো দেখেছে কিন্তু যখন আরো নিকটবর্তী হয়েছে তো ফাতে মারা দিয়ে আল্লাহ না সান্তনা দিতে আলী ওজাদনা সাকারনা লি সাবার না আলী পাবো তো আদায় করবো না পাবো সবর করবো আলী আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ শুকুরকারীর সাথে আল্লাহ সান্ত্বনা দিতেছে আলী শোনো যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া আলী শোভা পায় না এখানি ছিল সুখ এখানি ছিল শান্তি মাও ওরা আসবাবের ভিতরে আল্লাহ সুখ আর শান্তি রাখেন নাই दुनिया अर्थ ना दुनिया सम्पद ना दुनिया जगह तो झुकड़ भीतर सुख थे इमानी परिवेश बदशार बाल खान भान्ति अशांतिरज कर मत घर नो ना घर की दुनिया कूख और शांति खुजा पावा সুখ শান্তি আল্লাহ কোথাও রাখেন না মা বোনেরা এই কথা দিনের ভিতরে সুখ না দুনিয়ার কোনদিন মদিনায় জমা হয়েছে একত্রিত হয়েছে মদিনার ময়দানে পাহাড়ের মত টাল লেগে গেছে আর চান্দি হীরা আর জাহারের সাহাবাহ চতুর্দিক থেকে খুশি খুশি বাহির হয়েছে তখন কানতে কানতে বাহির হইতেছিলেন সবাই বলতেছিল আমি আজকে তো খুশির দিন ওহান্তা তি আর আপনার চোখে পানি তো বলতেসে তোমরা খুশি দেখতেছো আর ঈদ দেখতেছো আমি আর ভিতরে অন্য কিছু দেখতেছি বস্তুর পিছিয়ে যখন মানুষ ঘুরবে তখন দুই জিনিস পয়দা হবে ইয়াতি আর আল্লাহ দুই জিনিস পয়দা করবে আল বকল আদাওয়া আপোষের ভিতরে হিংসা আর বিদ্বেষ আর দুশ্মনী পয়দা হবে দুশ্মনি আমি তো এটা দেখতেছি तुम्हारा भूख और शांति खुशी देखते तो बहुत बनाने आसपा सफलता अर्जन कर निर्धारित करते हलानीबेशमान और सफलता आसपा सफलतारस्तु अर्जन करमान औरल এই জন্য দুই পরিবেশের মাধ্যমেই সুখ আর শান্তি আসবে আর সফলতা মানুষের জীবনে আসবে যে সফলতার জন্য আল্লাহ মানুষকে পয়দা করছেন আমাদেরকে মুসলমানের ধরে যে সফলতা অর্জন করার জন্য পাঠাইতেন মা ও বোনেরা এই কথা সত্য কোন কাপের কাপের অবস্থায় দুনিয়ার থেকে চলে যাক এটা আল্লাহর কাছে সহনীয় কিন্তু কোন মুসলমান জাহান নামের ইন্ধন হয়ে আল্লাহর কাছে যাক এটা আল্লাহ হইতে পারেন না এটা আল্লাহর কাছে সহনীয় না বরং আল্লাহর কাছে বড় কঠোর এটা যে কোন মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিল আর জাহান নামের ইন্ধন হয়ে চলে গেল এটা আল্লাহ না হুজুর সালামকে যখন মুসলমান তৈরি হয়ে গেছে হুলুসুল ইসলামের রোগ কে আল্লাহ ফিরাইয়া দিতে এক জমাট যখন তৈরি হয়ে গেছে তখন আল্লাহ কুরানের আয়াত নাগিল করে হুজুস ইসলামের মেহানের রোগকে আল্লাহ ফেরাইয়া দিত এতদিন হুজুরাম কাপের দের পিছনে সবাইকে জাহান্ন থেকে বাঁচান যখন এক জমাত তৈরি হয়ে গেছে এখন এই জমাত যেন ইমানি আমলি পরিবেশের থেকে বাহির না হয়ে যায় এই জন্য হুজুরের মেহনতের রক্ষে আল্লাহ ফিরাইয়া দিতেছে যারা দায় ভিতরে চলে আছে। ইসলামের ভিতরে ঢেকা গেছে যারা আল্লাহর হুকুম নবীর তরিকের ভিতরে চলে আসছে সেই জন্য আল্লাহর হুকুমের রোগ কে পরিবর্তন করা দিতে ইন্দামা তুমি রুমান ইতাবাদা হাসি মা ও ভাই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পয়দা করছেন আল্লাহ আমাদের সফলতা কে চান আর সুখ আর শান্তি হইলো ইমানি পরিবেশ আর আমলি পরিবেশ কিরকম সফলতা কিরকম সফলতা এরকম সফলতা এরকম সফলতা যে দুনিয়ার বুকে বাস করবে কিন্তু জান্নাতের মানুষ হিসাবে বাস করবে জান্নাতের ভিতরে ঘোষণা দূষণ এই জন্য কোন মা বোন যদি তার দিনদার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে যে দিনদার তো জান্নাতের হুড়েরা বলতে থাকে ক তালা কিল্লা আল্লাহ তোমাকে ধ্বংস করো কালা কিল্লা মা বোনেরা আদিসের কথা বুঝানোর জন্য বলতেছি কোন দিনদার স্বামীর সাথে যদি কোন মা বোন খারাপ ব্যবহার করে তো জান্নাতের ঘুরেরা বলতে থাকে আল্লাহ করতে আসতেছে এই জন্য মা বোনেরা দুই পরিবেশের ভিতরে সুখ আর শান্তি আর সফলতার আসবাব দুইটা ইমান সুখ আর শান্তি ইমান রামলি পরিবেশের ভিতরে যত বেশি ইমানি আমলি পরিবেশ হবে তত বেশি তার এখানে সুখ হবে দুনিয়ার থাকুক কার না থাকুকের ভিতরে আল্লাহ সুখ শান্তি সম্পর্ককে নাই। সম্পর্কের ঘরে কিচ্ছু ছিল না কিন্তু সুখ আর শান্তি ওই সমাজে ছিল নিরাপত্তা ছিল সুখ ছিল শান্তি ছিল মিল ছিল মহাব্বত ছিল সমস্ত কিছু ওই সমাজই ছিল যেটার জন্য ওই সমাজকে সোনালী যুগ বলা হয় সোনালী সমাজের লোক সোনালী যুব করতে পারি যার দ্বারা কামিয়াবি আল্লাহর কাছে অর্জন করা যাবে দুনিয়া তো মাঠ সত্তর বছরের জিন্দিগি আল্লাহর রসুল বোঝা দিয়া গেছেন আমার সিদ্ধিমা বুঝ ষাট সত্তর বছরের জিন্দেগী আর বছর পর যদি এক একটা পাখি আসে হাব্বা একটা দানা ঘোরা উঠা নেওয়া যায় একদিন আসবে মা ও বোনেরা সামান্য কিছুতে মিটা যায় কিন্তু আখেরাতের চাহিদা সামান্য কিছুতে মিটবে না এই জন্যই তো বলছে যে সমগ্র সমুদ্রের পানিও যদি পান করানো হয় কোন জাহান নামের পিপাসা এক কাহিনী না হাকিকত তদ্রুপ এক জান্নাতি এক বৈঠকে সত্তর হাজার প্লেট খাবে আর সত্তর হাজার প্লেট বানানো হবে কোন দিয়া কোন জান্নাতের হবে কোন থাকবে না পড়ারও কোনো শেষ থাকবে না এই জন্য জাহান্নানের কথা বলতে বলতে আহ্লাল নারী কি নারীর দুনিয়া যদি জাহান্নকে দুনিয়ার আগুনে নিক্ষেপ করা হয় সবাই ঘুম চলে আসবে জাহান্ন চৈত্র বৈশাখ মাসে কারেন্ট না থাকলেও গরমের তাপে ঘাম জড়তে থাকে তারপরেও অনেকজনকে দেখা যায় না জায়গা ঘুমাইতেছে ঠিক এরকম দুনিয়ার আগুনে করে সে ঘুমাবে মোটা হওয়ার কারণে মানুষের শীতের সময় পাও ফাইটা যায় যে চামড়ার ভিতরে ফাটল পয়দা হবে আল্লাহর রসুল বলছে লাউ ইউরিজির সুফুলা যদি নৌকা চালাইতে চায় তো এটার ভিতর দিয়ে নৌকা চালাইতে পারবে বেদম নৌকা চালাবে কোন অসুবিধা হবে না কোথাও চরে ঠেকবে না বেদম নৌকা চালাইতে পারবে কেননা বত্রিশটা দাঁতের জন্য তার মারি লাগবে একশো ষাট কিলোমিটার এক দাঁত হবে নিচলা কাদালি ওহুদ আর ওহুদ পাহাড় হলো দশ কিলোমিটার লম্বা উপরের মারিটা হবে ষোলোটা দাঁত रान सब चेचु और लम्बा पहाड़ जैल ओ पहाड़े समान एक एक रान जहां नाम बसते चार सत्तर किलोमीटर जैगा लगे এটা তো স্তর মা ভেডেরা আর কামিয়াবির এক মা ভেন্ডের কে কামিয়াবির এক স্তরে পৌঁছাবে জান্নাতের ভিতরে সব ওয়ান টাইম ইউজ সত্তর জুড়া ডেলি পড়বে এটা ওয়ান টাইম এই সত্তর জুড়া আর কোনোদিন তার সামনে আসবে না আল্লাহ আল্লাপা পোশাক বাহির করবে কোথেকে গাছের শিকড় থেকে পোশাক বাহির হবে প্রতিদিন বাহির হবে প্রতিদিন যে অলংকার করবে এটার জীবনে কোনদিন ছুয়া দেখবে না ওইটা ওয়ান টাইম নিউজ আজকে পড়ছে আজকে শেষ এই জন্যই তো হাদিফের ভিতরে আছে জান্নাতের ভিতরে নূর উঠবে নূর জান্নাতি দেখা ভাববে যে নূর কিসের থেকে হাজার দেখবে তা আমার কাছে আসো আরেকটা নুর উঠবে যেটা প্রথমের চেয়ে বেশি আবার তার দেখবে উপরে আরেক কুর বসে হাসতেছে তার দাঁত দিয়ে আলো বাইরেছে সে বলতে আমার কাছে আসো ওর খাতে কি যাও এরপরে নূর উঠবে আলোকিত করে ছায়া তো দেখা যাবে কই যাও আমার কাছে আস আল্লাহ তো দাঁতের আলো দিবে ঘুরু থেকে আল্লাহ এক রেবায়তে আছে এক লক্ষ গুণ বেশি রূপ দিবে দুনিয়ার মা বন্ধের কয়েকটা দিন দুনিয়ার আশা আকাঙ্ক্ষা খতম করা দেওয়া তগর করা আর ইমানই আমলি পরিবেশ কি কুরা হয় ইমান আমল কি কুরা অর্জিত হয় এর জন্য সামান্য মেয়ালো করা ইমানই আমলি পরিবেশ বানানোর জন্য যেন ইমানই পরিবেশ হয় দুই মাম বসলে যেন ইমানই পরিবেশ তৈরি হয় যেই মাম দুনিয়ার আশাকে দিন ইমান আর আমলের জন্য পুরা করতে পারে নাই আল্লাহ কেমতের দিন তাকে প্রথম ডাকবে দেখা বলবে বান্দি দুটা জন্মগত আশা রাখছিলাম আর একটু হলো ঘর বাড়ি সাজাইতে ভালোবাসে ঘর চাই ঝুঁকড়ি হোক এটাকে পরিপাটি করতে ভালোবাসে এটা মহিলাদের জন্মগত সব। কিন্তু যে মহিলা দুইটাকে পুরা করতে পারে নাই আল্লাহ তাকে কেয়ামতের মাঠে সবাই আগে ডাকবে তুমি কাটায় দিত আজকে যাও তোমার জান্নাত আমি নিজের হাতে সাজাইছি আল্লাহ বলবে তোমার জান্নাত আমি নিজের হাতে সাজাইছি কিন্তু তারপরও তোমার স্বামীর পাঁচশো বছর আগে তোমাকে পাঠাই দিতে আমার সাজানো যদি তোমার মনোপুত না হয় তাহলে তুমি নিজেকে সাজাও আর তোমার কেও সাজাও কিন্তু দুনিয়াতে তুমি যদি সাজাইতে চাইতা সব সংগ্রহ করতে হতো। এইখানে সংগ্রহের প্রয়োজন নাই তোমার মনে যাবে খাদেমরা তোমার সামনে ওই মুহূর্তে উপস্থিত করবে তুমি সাজাও যেদিন তুমি অনুমতি দিবে ওই দিন তোমার স্বামীকে তোমার কাছে পাঠাবো ওটা কতদিন পাঁচশো বৎসর সে সাজাবে নিজেকে বলে ওই সাজানের দ্বারা নিজের রূপ কোথায় নিবে এক হুড়দের থেকে এক হাজার এক লক্ষ গুণ রূপসী হবে যখন পি হবে পাঁচশো পুরা তখন সে আল্লাহকে জানাবে আল্লাহ পুরা হয়ে গেছে এখন আমি আমার বাদশাকে চাই তখন আল্লাহ অনুমতি দিবে স্বামীকে এইবার যাও তখন সবরের সাথে শুকুরের সাথে জীবনকে কাটায়া দুই পরিবেশকে বানানো দুই জিনিসকে অর্জন করা এক জিনিস হলো ইমান এক জিনিস হলো আমল এক পরিবেশ হলো এক পরিবেশ হলো তার মা যদি চায় তাহলে এটা সহজ কেননা দুনিয়াতে সর্বপ্রথম যত বড় বড় জিনিসগুলো আসছে মা বন্ধা অর্জন করছে ইসলামের সর্বপ্রথম দৌলত নারী অর্জন করছে নারী যখন সুরায় মুের হয়েছে কেউ মুসলমান হয় কেউ জানিনা ইসলাম কি জিনিস দেখে কম্বলের বাহিরে বসা জিজ্ঞাসা করতে আবুল কাসেম আন্তর ও আমি তো আপনার কম্বলে রেখে গেছি আপনার বাইরে বসে আছেন কেন বলতেছে ওই ফেরেজটা আবার আসছে আমাকে কম্বলের ভিতরে ঢুকে আমার কাছে কি বলছে প্রথম আয়াত গুলা ইয়াল মুের কুমাহের লিয়া বাসের আয়াত শুনাইতেছে চোখে পানি জড়তেছে বলতেছে আবুল কাসেম আপনি কেন আপনি সর্বপ্রথম দাওয়াত আমি সর্বপ্রথম কবুল করেন আমাকে দাওয়াত আমি ইসলাম গ্রহণ এই জন্য মা ও বোনা ইসলাম গ্রহণ করার দ্বারা যত আজর সব সর্বপ্রথম তারপরে ইসলামের ভিতরে সবচেয়ে বড় মর্যাদা হলো শহীদদের এই শাহাদতের মর্যাদা ওই মন্দির নসিবে সর্বপ্রথম ইসলামের সর্বপ্রথম শহীদ হলো আল্লাহ সর্বপ্রথম এর আগে কোন পুরুষ ও শহীদ হয় নাই কেউ শহীদ হয় নাই মহিলা এই জন্য মামুনদের আল্লাহ আল্লাপ দুনিয়াতে ইসলামকে সর্বপ্রথম জিন্দা করতেন এই জন্যই বলা হয় যদি মেহেন ইমানকে অর্জন করার পিছনে আমল অর্জন করার পিছনে সামান্য কয়েকদিন যদি নিজের আশা আকাঙ্ক্ষা কে জলাঞ্জলি দেয় তো মা ও ভোলেরা জান্নাতের জায়গা হবেই আর এই মা বোন আল্লাহর কাছে এরকম মর্যাদাওয়ালা হবে যে এক খাদ সবাই আল্লাহ সাথে সাক্ষাৎ করতে যাবে কিন্তু ওই মা সাথে আল্লাহ নিজে সাক্ষাৎ করতে আসবে আল্লাহ আসবে সমস্ত মা সমস্ত দুনিয়ার মানুষের সাথে আল্লাহ সাক্ষাৎ করতে যাবে কিন্তু ওই মা বোনদের কাছে আল্লাহ নিজে সাক্ষাতে আসবে কত বড় মর্যাদা কত বড় মর্যাদা এই জন্যই তো সাহাবাই গ্রামের মামুন পুরুষরা মেহান মা বোনরা আজকে সুখ শান্তি আল্লাহ পাত এক ছোট জিন্দিগি আমাদেরকে দিচ্ছেন ষাট সত্তর বছরের জিন্দিগি এটা এই জন্য দিতেন যেন সফলতাকে অর্জন করা যায় যে সফলতা আল্লাহ আমাদের কাছ থেকে চান ওই সুখ শান্তির পরিবেশের ভিতরে জিন্দগি কাটায় যায় যে সুখ শান্তির পরিবেশ আল্লাহ আমাদেরকে দিতে চান ওই সুখ শান্তির পরিবেশ হলো ইমান আর আমলের ভিতরে আর ওই সফলতার আসবাব হলো ইমান আর আমলের ভিতরে সুখ শান্তির পরিবেশ হলো ইমানই পরিবেশ আমলি পরিবেশ আর সুখ শান্তির আসবাব হলো ইমান আর আমল এটার জন্য বেশি মেহান্ন করতে হবে না সামান্য মেহান্ন মা বোনেরা যদি নেয় আজকে এই কথা কে মেনা নেয় যারা উপস্থিত হয়েছে তারা যদি আর আজকের থেকে যদি পাক্কা আগম করে নেয় যে আমাদের উপরে আল্লাপার জিম্মাদারি দিতেন আমরা এই জিম্মাদারিকে আজকে উঠাইলাম আর এই কথার আগম আর পাক্কা নিয়ত করলাম যে মৌ পর্যন্ত আমরা সমস্ত আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়া ইমান আমল অর্জন করার পিছনে লাগাব দুনিয়ার মানুষ নাও দেখতে পারে মা ওরা ইমান আমল অর্জিত হইল না না হইল। দুনিয়ার মানুষ নাও দেখতে পারে দুনিয়াতে কোন মেশিন নাই যে ইমান কতটুক হইল। আমলের স্তর কতটুকু উঠল এটার কোন মেশিন দুনিয়াতে আবিষ্কার হয় কিন্তু দুনিয়া থেকে যখন বিদায় নিবে তখন দুনিয়া আলাদা দেখবে যে কি মর্যাদা নিয়ে বিদায় নি আর এখলাফের সাথে করতে থাকে দুনিয়াওয়ালার যদি কিছু নাও দেখে এক পর্ব আসে আল্লাহ সবাই চোখে তাক লাগায় তাকে নিয়ে যায় তাঁত লাগা দেখতেছি আমরা দেখে নাই কিন্তু মরতে মরতে শেষদার ভিতরে মেরা যায় শেষদা অবস্থায় মেরা শেষদা অবস্থায় কালে মা পড়তেছে যদি মা বোনরা মেহমদ কে যদি কান্দে আমরা যদি উঠায়া নেই একদিন আসবে ইনশাল মালাকুল মৌত আমাদের দুয়ারে সালাম আসতে বাধ্য বরং সালাম না এক রেলাতে তো আছে মালাকুল মৌত কে আল্লাহ এবং খুসুসি হদায়ত দিবে খুশুসি হদায়ত হেদায়তের কথা আছে কি কি বলবে আল্লাহি হদায়তায় উপদেশ দিবে আল্লাহ মালাকুল মৌদকে এই জন্য ইমাম জালালদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আল্লাহ খুসুসি হেদায়েত দিবে খুসুসি উপদেশ দিবে মালাকুল মৌদকে ঈদ হাবিল আবার আল্লাহ বলবে শোনহাব্দি আস্তানি সুরা তুমি সুন্দর রূপ নিয়ে যাবে কঠোর রূপ না তোমার রূপ যেন এত সুন্দর হয় এত সুন্দর তুমি যত সুন্দর হইতে পারো এরকম সুন্দর হওয়ার সুযোগ আজকেই আসবে তুমি এত সুন্দর হবে যে তোমার আমার হয়ে বাইরে আয় এরকম আবার বলবে শুনো উপদেশমালা গুলা কিতাবে লেখা আছে আল্লাহ উপদেশ দিবে আমিল মা আবেদি ও আবদাতি হানু এ দয়াবতির মার দয়া যেখানে যে শেষ হইতে পারে এরকম ব্যবহার তুমি আমার বন্দার সাথে করবে কঠোর না কঠোর না হ্যাঁ আজকে পরীক্ষা হবে মালাকুল মালায় পরীক্ষা হবে সে এক বন্দার সাথে কি ব্যবহার করবে আল্লাহ উপদেশ দিবে পরীক্ষা নিবে আবার বলবে শোনো আখরিজু রু হাকু কামাই সারা তুমি নালা আজি আমার বন্দার রু কঠোর ভাবে বাহির করবে না এরকম ভাবে বাহির করবে যেন আটা থেকে চুল বাহির করে কোন কষ্ট না পায় আল্লাহ বলবে সবচেয়ে বড় মজার কথা সবচেয়ে বড় সুসংবাদ আবদাতি সাকারাত চাত আমি বন্দা বান্ধীর উপরে ঢালব ফলাকালিমা শীত তুমি আমার বন্দা বান্দিকে চুপে চুপে কানে কানে কলেমা পড়ায় আনবে আর কি হইতে পারে কানে কানে কলেমা পড়াই নিও আর কি হইতে পারে কানে কানে নিবে বাহির হবে অনেক লম্বা আকাশের দরজা খুলবে প্রত্যেক আকাশে ঘোষণা করা হবে আল্লাহ ঘোষণা দিবে ইস্তাফ দিলু রু হাব আমার বন্দা বন্ধী রু স্বাগত জানাও তোমরা প্রত্যেক আকাশে জানি কত লক্ষ বেরেস্ত রু আমার হাতের ভিতরে ছোঁয়া লাগছে বেরেস্তারা পর্যন্ত গৌরব করবে আল্লাহ পোষতে পস্তে পস্তে সে নিচে পচবে তো আল্লাহ বলবে চার রাত্রিয়া বন্দা বহু পরীক্ষা করে আমি যেরম চেতি এরম পাইছি বহুত পরীক্ষা তরে করছি এখন আস্তের সময় তোমাকে আমি সর্বালিত করব। তখন হুকুম দিতে রুহ আব দিতে আমার বন্ধার রুহ আমার সান্নিধ্য ইলিগিনের খারাপ আবী আমার মন্দার শরীর কে স্বাগত জানাও জান্নাতের কাফন আল্লাহ হুকুম দিবে চাও জান্নাতের কাফন নিয়ে যাও কফ থিনু কবলা আই দুনিয়ার জান্নাত কাফন তো পরে পড়ায় জান্নাতের কাফন আগে পড়ানো দুনিয়ার মানুষ গোসল পরে দেয় ফেরেসারা গোসল আগে দেয় সল্লু কবলা হাই সল্লু তোমরা জানাজা পুরানো চাই খান্না পড়ুক কিছু আছে জানা পর না কিছু আছে না, তোমরা পুরানো ফেরেস্তারা পুরানো হয় খবরের পাশে যখন নেয় তখন আল্লাহ হুকুম দেয়াবি মা বোনা এটোর নাম হলো কামিয়াবি মাটিতে না লাগে দুনিয়াওয়ালারা বাস দিয়ে সংকীর্ণ করে আল্লাহ উপর হুকুম করে ফেরেস হাদিসের আলফাস যেটা কি করবে তোমরা ভিতর দিয়া দৃষ্টিশক্তি সত্যি যতদূর যায় ততদূর্ত করে দাও মাটি ঠান্ডা সুগ্রান যুদ্ধ বাতাস পাঠা এটার না হলো মাখন মা ওরা সামান্য কয়েকদিন মাধ্যমে। ওই সফলতাকে অর্জন করা ওই কামিয়াবি অর্জন করা ওই পরিবেশকে বানানো নিজের সমস্ত টাকা তাকে চাহিদাকে জলাঞ্জলি দিয়া জন্য আমলি পরিবেশ বানানো এটা আমাদের জিম্মাদুষ হোক ব্যক্তির তিন আইন আজকে কারো বুঝ আসতেছে না না পুরুষের বুঝে আসে না নারীদের বুঝে আসে নারীদের মা বুঝ আসে যে আমরা তো ঘর সামলাবো বাচ্চা সামলাব ঘরের কাজ করব এটাই বুঝ আছে না না না তিন জিম্মদারি প্রত্যেক ব্যক্তির উপরে ফরজে আইন এক জিম্মাদারি হল নিজেকে জাহান নাম থেকে বাঁচানো এটা যেরকম পুরুষের উপরে ফরজ এরকম নারীর উপরেও ফরজ নিজেকে জাহান নাম থেকে বাঁচানো পুরা ইনসানিয়ত কে নাম থেকে বাঁচানো প্রত্যেক নারীর উপরে জরুরি ফরজ প্রত্যেক পুরুষের উপরে ফরজ এই ফিকির করা পুরা ইনসানিয়তকে জাহান নাম থেকে বাঁচানো কেননা আল্লাহ আমাদেরকে খলিফা বানাইছে কাউকে বানায় নাই আল্লাহ খলিফা বানানো মশলুক খেলাফতের জিম্মাদারি হইল ফরজ ফরজ ফরজ যে প্রত্যেক ব্যক্তির জাহান্ন থেকে বাঁচোকে ফিকির করা প্রত্যেক ব্যক্তির উপরে জরুরি হলো খেলাফতের জিম্মাদারি আল্লাহ খলিফা বানাইছেন আমাদেরকে দ্বিতীয় হলো নায়াবতের জিম্মারি আল্লাহ সমস্ত নবীদের আল্লাহ খাতমুল্লাহ হওয়ার কারণে আল্লাহ আমাদের মামনদেরকে ওই জিম্মাদারি দিয়েছেন যে জিম্মাদারি দিয়ে আল্লাহ নবীদেরকে পাঠাইছেন ওই নায়াবতের জিম্মাদারি হলো নিজে শূন্যতের উপরে উঠানো অপরকে সুন্নতের উপরে উঠানের জন্য মেহনত করা এই তিন জিম্মারি প্রত্যেক নর নারীর উপরে নারীর উপর ও প্রত্যেক মানুষের উপরে তিন জিম্মারী এই তিন জিম্মাদারি প্রত্যেক ব্যক্তিকে উঠাইতে হবে একটা হলো আবদিয়া জিম্মাদারি আমি আল্লাহর বন্দা আমাকে জাহান্নাম থেকে বাঁচাই আল্লাহর কাছে হবে। যদি আমি আল্লাহর কাছে মাকাম চাই কামিয়াবি চাই সুখ আর শান্তি চাই দ্বিতীয় জিম্মারি আল্লাহ আমাকে খেলাফতের জিম্মাদারি হমানিতা নি এটার জিম্মাদারি হইল নিজে শূন্যতের উপরে উঠা সমস্ত মানুষকে শূন্যতের উপরে জন্য হেত করা এই তিন জিম্মাদারিকে উঠাইয়া দুই জিনিসকে হাসিল করা আর দুই পরিবেশকে বানানো তিন জিম্মাদারি যে উঠাবে সেই ইমানকে হাসিল করতে পারবে সেই আমুলকে হাসিল করতে পারবে যেই দুই জিম্মাদারি উঠাবে না তিন জিম্মাদারি উঠাবে না সেই ইমান কেও হাসিল করতে পারবে না যতটুক আল্লাহ চান আমুল কেউ হাসিল করতে পারবে না যতটুক আল্লাহ চান আমল আল্লাহ ওনাদের কাছ থেকে চান ইমান ওই দরজায় হাসেল করছেন যে দরজার ইমান আল্লাহ ওনাদের কাছ থেকে চান এই জন্য তিন জিম্মাদারি যে উঠাবে दी के उठावे उठाया तीन क्जे भेजे लगा तीन क्या एकमानी दावे भगवे নিজের হায়াতের জিন্দিগি প্রথম লাগাবে ইমানি দাওয়াতের ভিতরে দ্বিতীয় লাগাবে ইমানি মোজাকেরার ভিতরে দাওয়াত যাকে দেখতেছে তাকে ইমানি দাওয়াত দিতেছে যার সাথেই বসতেছে ইমানি মোজাকেরা করতেছে যাকে দেখবে যার সাথে সাক্ষাৎ করবে তাকেই দাওয়াত দিবে যাকে দেখবে তার সাথে সাক্ষাৎ করবে তাকেই কি করবে যার দেখলেই বলতেন বসলেই বলতেন ইজলিসা কে বলতো যে ইমাম ওলামাদের ইমাম কেমতের দিন হইয়া উঠবে উনি বলতেন মহাদ আল্লাহর কাছে আগের থেকেই বসা অবস্থায় পাবে উনি ইমামদের ইমাম উলামাদের ইমাম উনি বলতেন যে উনার সাথে বসত উনি বলতেন ইমানি মোজাকেরা হলো মা ওরা আল্লাহর ওহদানিয়া কে বলা আল্লাহর আজমত কে বলা আল্লাহর কিবরিয়া কে বলা আল্লাহর কুদরত কে বলা আল্লাহর সিফত কে বলা আল্লাহর নিরানব্বই সিফত আমরা তো নিরানব্বইটা জানি জালাল এক হাজার একটা আল্লাহর সিফত লেখেন উনি এক হাজার একটা আর আমরা মাত্র নিরানব্বইটা জানি আল্লাহর সিফতের আলোচনা করা মৌতের আলোচনা করা খবরের আলোচনা করা আসরের আলোচনা করা মিজানের আলোচনা করা আলোচনা করা জান্নাত জান্ন এগুলো হল ইমানি মতো আখেরাতের আখেরাতের সব যেরকম সাহাবাই কেরাম জান্নাতের কথা শুনছেন চিৎকার দিছেন দু বাহির হয়ে গেছে আল্লাহ রসুল ফটুয়ার দিছে যে তোমার ভাইয়ের জু জান্নাতের সব বাহির করে নিয়ে গেছে যেন আরো শুনতে চায় যেন যার সাথে বসবে তার সাথে ইমানি মজা যার সাথে সাক্ষাৎ হবে তাকে ইমানি দাওয়া আর বলে যেইখানে থাকবে ওইখানে ফাজাইলের হালকা বসাই দিয়ে ফাজ কোন আমলে কি দিবে কোন আমলে ছাড়লে কি ক্ষতি হবে কোন সময় ছিল সময় নাই সময় নাই সময় নাই দিল তো চায় অনেক শুনাই বেলাল আনু শুনি মা ও বোনেরা একটু শুনি কান খুলে বেলাল বাদিয়াল আনু যখন মদিনায় ফিরা এক সাহাবীর ইতিহাস পাওয়া যায় দুনিয়াতে যাকে মৃত্যুর পরে হুজু সামখাস্তা আনছেন। আর কোনো বেলাল আসতে চায় না কিন্তু হুজুর স্বপ্নে যে মা বালু বেলাল বেলাল কি হইলো আমি নারাজ আল্লাহ উ আমাদের দেয়ার আসুনা আসু বেলাল কেন বেলাল দিনা যখন আসছে মদিনাবাসীদের একই আকাঙ্ক্ষা ছিল বেলাল একটা আগান দিয়া শোনাও না আগান না আমি বেলাল আগান দিব বেলালের কলিজা এটা সইতে পারবে না দিবো না কুরা মদিনাবাসীরা যে ধরতে হাসান হোসাইন কে হাসান হোসাইন কে যখন ধরছে বেল সারা মদিনাবাসী কে ফেরত না হুস্তান এতটুক ভালেন এতটুকু ভালোবাসতেন সাইদুল আমাকে এই দুই নাতি ঘোড়া বানায় ছেড়া দিতে ঘোড়া হুজুর ঘোরা হইতেন ঘোড়া দুই নাতি পিঠে চটতেন আর হুজ ঘরের ভিতরে চক্কলেন ঘোরা বানাই আমাকে তারপরে যখন নাইমা যায় তখন ঠিক আছে আমি উঠা যাবো এদেরকে আমার পিঠের উপরে ঘোরা আমাকে বানাইতে দেয় এতটুকু ভাবব ছিল এই জন্য আসান একদিন হুজাসন বলতে ছিল যে নানা যান আপনি উত্তম না আমরা উত্তম আমি চাই দিলাম না নানা যান জবাব হয় নাই বলো তোমরাই বলো কে উত্তম আমরা দুই ভাই উত্তম নানা যান এটা আবার কি করে শুনবেন আমরা কেমনি উত্তম তা আমাদের আব্বা যান হইলো আলিউল মোহতাজা আপনার আব্বা তো কিছুই না আমার আব্বা যানা যানা কিছুই না তুমরাই উত্তম তোমরাই উত্তম ঠিক আছে মেঘাল হাসান হোসাইনের কথায় যখন বেলাল হাসান দিতে শুরু করছে কিতাবে যা মা বোন আব্দুলও পড়েন আমরাও পড়ি ছিল না যে ঘরের থেকে আমার প্রশ্ন এটা না আমার প্রশ্ন হলো যে ওইখানে কি তর্বিও ছিল মাবন্দের ঘরের ভিতরে সন্তানদের উপরে দুধের শিশু মার কোলে বসা কিতাবের ভিতরে আছে। সে মার মুখের ভিতরে হাত দিয়ে বলতেছে আমার নবী কবি ফিরে আসবে এই কথা বলো তাহলে মামনদের মেহান্ন কতটুকু ছিল সন্তানদের উপরে যে একটা কুলের শিশুর দিনের ভিতরে নবীর মোহাম্বত এতটুকু পায়দা হইতে যে সে মার কুনের তার মুখের দুধ কে ছা মার মুখ কে ধা বারবার এই কথা জিজ্ঞাসা করতেছে এটা বলো এটা ছিল তালিমের হালকার ফল তালিমের হালকার ফল যে সন্তানদের দিনের ভিতরে নবীর মহাব্বত পায়দা হয়ে গেছে আজকে আমাদের বাচ্চারা জানে এক টাকা দিলে কোন চকলেট টা পাওয়া যায় কিন্তু জানে না সুবাহা দ্বিতীয় তালিমের হালকা যেখানে মা বোনরা বসবে ওইখানে ইমানি মোজা পরে ফাজাইলের হালকা লাগাই দিবে ঘরে থাকবে তো ঘরে লাগাবে যের সাথেই থাকবে ফাজাইলের আলোচনা খুব হবে যে কোন আবাদতে আল্লাহ কি দিবে এর দ্বারা ইমানি পরিবেশ হবে জিম্মাদারি জিম্মাদারিকে যে উঠাবে তার ভিতরই আল্লাহ আবাদত পয়দা করবে আবাদি পরিবেশকে পয়দা করবে তার মাধ্যমে তাকে আল্লাহ জরিয়া বানাবে সবক বানাবে এই জন্য আমাদের বড়রা বলেন যে ফরজের এহতমাম করা বাস আজান হইল। আগান হইলো তো না খানা না পিনা না রান্না না বাড়ি বলে আগে নামাজ ফরজের এহতমাম শূন্য ফরজের এহতমাম তার আব্বাল ওকে নফল আর শূন্যতের এমল শূন্য তো আজিবের এহতমাম করা এহতমাম করা এই জন্য আল্লাহর কবর বানায় না লা তোমাদের কবর বানায় ঘরের ভিতরে খুব বেশি বেশি পড়তে থাকো নফলের সুন্নতের ওয়াজিবের এম করা আর সমস্ত সমস্যায় নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া চোদ্দটা গণনা করা হয়েছে চোদ্দটা সমস্যার সমাধান হলো নামাজ এত চোদ্দটা কম গণনা করছে কিতাবোটা আমার পুরো মনেও নেই এক কিতাবে পেয়েছি আমি নামাজ আবাদত না নামাজ হইল সমস্ত কেমতের দিনুল নামাজ সর্বপ্রথম হিসাব করা হবে কেমতের দিন নামাজ ঠিক আর বাকি ফাইল দেখাই হবে না ঠিক বইলা শুধু সমস্ত সমস্ত গুণার ঠিকা বাঁচার আসবাব হলো নামাজের আলা দরজায় উঠা হইল নামাজ ولا ذكر الله أكبر قلتا الله يا عادي الششي إن الصلاة تنهى عن الفاشاة والمنكر ولا ذكر الله أكبر ذكر العلا درجة هلو نمز الشموس تو مسأل حلقرر أكبر هلو نمز واستعينوا بالصبر والصلاة إياك نعبد وإياك نستعين هذا فرض কে যদি আর ইয়া কানা না হবে না সুরা হবে না হবে না হবে সুরা ফাতে যখন হয় না তো নামাজি হবে না সালা তাই বাতিয়া তেল কিন্তু তাইলে কাছে মদত চাওয়ার আল্লা হল নামাজ এই জন্য আল্লাহ বাকি জায়গায় ঋতিকের সবচেয়ে বড় ঋতিক হাতেলে সবচেয়ে বড় সমস্ত প্রয়োজন মিটানের সবচেয়ে বড় আসবাব হলো নামাজ এই জন্য আল্লাহ নবী কে বলছে এই জন্য আল্লাহর নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আসবাব হল নামাজ এই জন্য কোনো আদাদতে নাই আল্লাহ পর্দা কে উঠান হ্যাঁ আর আপার দিন আল্লাহ প্রথম আসমানে আল্লাহ আসে তারপরে আল্লাহ আসে ঠিক না নিচে তো আসে না কিন্তু নামাজে যখন শেষ যায় তো হাদিকে কুচির ভিতরে আছে। আল্লাহ বলে এরপাল হেজা গাইনি ওই না আমার বন্দার মাঝে সব পর্দারে সরাই এই জন্য মুসালে আল্লাহ জিজ্ঞেস করছে না প্রত্যেক পর্দা এক হাজার বছরের মোটা এক উমত আসবে আমি তাদের সাথে কথা বলব কোনো পর্দা থাকবে না এটা কোন উম্মত বলে এটা হলো উম্মে মোহাম্মদী বলে কখন বলবেন বলে যখন তারা আছে। আল্লাহ নিজে বলবে গুনার থেকে পবিত্র হওয়ার সবচেয়ে বড় আসবাসিতে আছে। যখন বন্দা যায় বলে সবহানা সবহানা আল্লাহ তুমি পবিত্র সবহানা রব্বিয়াল আমার রব পবিত্র এবং মহানা বলে সাবি তুমি আমাকে বললাক আবার যখন আলা বলে সোনাল্লা বলে আলাই তুমি আমাকে মহান বললা সবচেয়ে উচ্চ শিখরে উঠার আসবাবন আমার তো বলে আলাই তুমি আমাকে মহান বললা আলাই তু কালা কালকি আমার সৃষ্টির ভিতরে তোমাকে মহানত্বের খাতায় নাম লেখা দিলাম এরকম চোদ্দটা লেখাইছে চোদ্দটা সব দিলে বলেন যে আপাদতের পরিবেশ আর এভাদতী জিন্দগি বানাইতে হলে নামাজে রেখতে নাম সৌলত্তে নামাজ শূন্য প্রফলের রেখতে মাসলায় নামাজের দিয়ে আল্লাহ সাহায্য চাওয়া তো আল্লাহর কাছে আসবাব কে দেখাবে আর দিনদার ইমানা আমল ও দেখাবে আমল আমাদের কাছে আমাদের কাছে এই জন্য আমাদের এক বুজুর্গ লেগছে কিতাবের ভিতরে এক বুজুর্গে আরেক রাজার ছেলে তার স্ত্রী নিয়ে যেতেছে কাদার রাস্তা ছিল আগের যুগে তো যখন চাইতেছে সে পাশিয়া বুজুর্গ হাইটা পায়ের মানুষের কাদা ওই রাজকুমারীর সইতে পারে নাই বাস আয়া এক থাপ্পল লাগা বস বুজুর্গ উপরে খালি থাকাইছে রাজকুমার ছটফটায় মহিলা চিৎকার দিয়া লোক জমা গে আমাকে আমার কাপড় প্রেমের খেলা হলো বলে ওর প্রেমিকের গায়ে আমার পায়ের ছিটা লাগছে ও সহ্য করতে পারে নাই আমাকে থাপ্পল লাগাই দিতে আমাকেও কেউ ভালোবাসে সে সহ্য করতে পারে না প্রতিশোধ নিয়ে মা ভোলেরা যাবে হুম এই জন্য হাজারো আছে কাহিনী হাজারো সাহাবাই ক্রামের কাহিনী আছে তাদের কাহিনী আছে দজলা এক সাহির পেয়ালা নিয়েছে পেলা যেটা ইরাকের ভিতর দিয়ে প্রবাহিত আমরা দিয়ে দিই না না আমার পেলা আমি ফেরত নিবু কি করে ফেরত নিবে তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখো এমনি ফেরত নিই ডজলার পানি দিয়ে উঁচু করছে মসল্লা বিছাইছে আল্লাহবর বলবে এর ভিতরে একটা ঠেউলা জানে যদি আল্লাহ হেলায় আল্লাহ রাজ হয়ে এই জন্য মা বৈন্য নামাজ হলো সবচেয়ে বড় হাতিয়ার দ্বিতীয় তৃতীয় দ্বিতীয় হলো সকাল সন্ধ্যার তো হাতকে আদায় করা সকাল সারা দিনের ভিতরে সকাল সন্ধ্যা তেলাওয়াত করা আর চতুর্থ হলো মসনুম দোয়াকে শিখার তার জায়গায় আদায় করা पंचम सुन्नत अनुरा बन डी घर झारू दे बनईते তিন জিম্মদারি কে উঠা নিজেকে বাঁচানোর জিম্মারি উম্মত কে বাঁচানোর জিম্মারি নিজে সুন্নতারি জিম্মারি ইনশাল্লাহ এইভাবে যদি আমি আমাদের জিন্দগির চাহিদা কে জলাঞ্জলি দিয়া মেহান্ন খবর পর্যন্ত করতে পারি মৃত্যুর দুয়ার পর্যন্ত করতে পারি তারপরে শান্তি আর শান্তি শান্তি আর শান্তি সুখ আর সুখ সুখ আর সুখ দুনিয়ায় কিছু না থাকলো আল্লাহ তাকে সুখ দিবে কিছু না থাকলে কি দিবে আল্লাহ সুখ দিবে কিচ্ছু নাই সুখ তার ঘরের ভিতরে আছে কেননা কেননা মুসলমানের সুখ সোয়াব দুঃখ সোয়াব মুসলমানের সুখ ও সোয়াব দুঃখ দি সোয়াব এই জন্য হুসেন হাসতেছিলেন সাহায়ক রাম জিজ্ঞাসা করতেছেন হাসেন কেন বলে আশ্চর্য লাগে মুসলমানের পায়ে কাটা বিধলেও আল্লাহ সোয়াব দৌড়ানোর সময় বাজি লাগানোর সময় প্রতিযোগিতার সময় যদি প্রতিবেশীর বাড়ির দিকে তাকাই তার আসবাবের দিকে তাকাই তো আমাকে গ্রাস করে নেওয়া যাবে আমার কোনো দিকে তাকানের সময় নাই আমাকে তো শুধু প্রতিযোগিতায় নামছি আমাকে তো ওই সফলতা অর্জন করতে হবে যেটার দ্বারা আল্লাহ সালাম আমার দুয়ার পর্যন্ত আসে যেটার দ্বারা আল্লাহ আমার জান্নাতকে নিজের হাতে সাজায় আমাকে পাঁচশো বছর আগে যাওয়ার অনুমতি দেয় যেটার দ্বারা আল্লাহ আমার দেয়ারাতে আসে যেটার দ্বারা আল্লাহ আমার জান্নাতে যাওয়ার পরে হ্যাঁ খাদিস মনে উঠলো দুনিয়াকে আশা করবে কিন্তু বুঝা যাবে আল্লাহ ওই আশাকে স্মরণ রাখবে জান্নাতে যাওয়ার পর একদিন রাখবে বান্দি দুনিয়াতে আশা করতিরা বান্দি পুরো অস্বীকার করবে আমি আশা উশা করি না আমি করি না যেই সময় করছিল ওই পরিবেশ সহ তার সামনে তুলে ধরবে এই যে দেখবে এই পরিবেশে করছিল তখন মনে উঠবে করছিলাম তো আমি তো বুঝা গেছি তা আল্লাহ বলবে দুনিয়ায় পূরণ হইলে ষাট সত্তর বৎসরই তো হইতো বান্ধী বল হল্লাহ এতটুকু মাটির তৈরি আল্লাহ বল আমি পুরা করব আর করবো তো দিনের জন্য করবো আর মাটির কোনো ছোঁয়া দিয়া করব না ওটা হয়তো সোনার হবে না হয় রুপার হবে না হয়ত হবে না হয় মার্জান হবে যে অবস্থাই ছিল ওই অবস্থাকে মেনানিয়া ইমান আমল বানানো ইমানই আমলই পরিবেশকে বানানোর জন্য সবকিছু কে প্রমান করছে সবকিছু ওই কি করবে। কোরবান করতে ওই মা যে চাই যুবক সন্তানকে কোরবান করতেছে ঠিক না এই জন্য মা বোনেরা সবাই দরকার থেকে পাক জিম্মাদারি কে আজকে থেকে নিজেদের জিম্মাদারি মনে করলাম নিজে বাঁচবো সারা দুনিয়াকে বাঁচানোর ফিকির করবো নিজের শূন্যতের উপরে উঠবো সারা দুনিয়াকে শূন্যতের উপরে উঠানের ফিকির করবো আর যে পাঁচ কথা আট কথা বলা হইলো যাকে দেখব তাকে ইমানি দাওয়াত দিব যার সাথে বসব, তার সাথে ইমানি মোদাফেরা করব। যেই পরিবেশে থাকি ওই পরিবেশ তালিমের হালকা চালু করবো আর বলে নামাজের এস্তেমাম করব। সুন্নত নফল যত নফল আপনি আজকের থেকে পড়া শুরু করব। সুন্নতের এস্তেমাম করব। সমস্ত সমস্যার ভিতরে আল্লাহর কাছে আমাদের মাধ্যমে চোখের পানি জড়ায় জড়ায় শেষ আমার মামুনদের কথাগুলা বললাম এই কাজে লেগা যায় তাহলে রাবিয়া বস্রী কে পিতে ফালাই দিবে এই জমানার মামুন মামুন বেশি কথা বলতে পারে কথা বেশি বলতে পারে এটা যদি দাওয়াতের কাজে আর ইমানি মজা ফেরার কামে লাগে আর অতি তাড়াতাড়ি কানতে পারে সেটা যদি নামাজের পরে আল্লাহর কাছে চাওয়ার ভিতরে লাগে হুম্বসের জন্য চাওয়ার ভিতরে চোখের পানি লাগে তাড়াতাড়ি কেনটা দিব বা কিছু না হইতে না হইতেই কান্না শুরু বলে তিতি চু তৃতি হইল মা বনদেরকে আল্লাহ পাক সবরের পাহাড় বানাইতে সবরের পাহাড় যদি সবর মা বনদের ভিতরে না থাকতো তাহলে কোনো মা বোন বাচ্চা প্যাকে নিতে পারতো না আর চতুর্থ এলো মা বন্ধের ভিতরে পাহাড়ের চেয়ে পুরুষের সাথে সে সংসার করতে পারত না এই জন্য আল্লাহ পাহাড়ের চেয়ে বেশি দৃঢ়তা দিতে বলে এই চার সিপর যদি যেই কথাগুলা বলা হইলো একটি যায় ইনশাল্লাহ একদিন আসবে ফাতে মিলা জান্নাতে যাবে রাবিয়া বস্ত্রী তী পড়া যাবে এই জমানার মা বোনকে দেখে লজ্জা পাবে লজ্জা সে তো ওই জমানায় আসছে যে জমানার পরিবেশ বানানো ছিল আমাদের জমানায় আসলে না বুঝালিয়ে রাবিয়া বস্ত্রী কত নম্বর রাবিয়া বস্ত্রী হয় এই জন্য মা বোনেরা এখনই তাস্কি দোয়া হয়ে যাবে এরপরে আমরা পুরা তশ্কিল করে উঠব এই তাস্কিল করব যে আজকের থেকে আমরা আল্লাহর যাদের ঘরের যায় না এখনো আল্লাহর রাস্তায় চিল্লা তিন চিল্লা সামনে রমজান এই জন্য তিল্লা তিন চিল্লার জন্য পাঠাবো। আর যারা আমরা পুরুষে আল্লাহর রাস্তায় বাহির হয়েছে ওই সমস্ত মা তাদের মহারাম পুরুষের সাথে তিন দিন দশ দিন পনেরো দিন বিশ দিন এবং চিল্লার জন্য নাম লেখাব যারা তিন দিন তিনবার দিয়া ফেলতি তারা দশ দিনের জন্য নাম লেখাব যারা তিন দিন তিনবার এবং দশ দিনও হয়ে গেছে তারা বিশ দিন এবং চিল্লার জন্য নাম লেখাব এখন দোয়া হয়ে যাবে তশ্কিল পুরা করে আমরা উঠব একজনও যেন তশ্কিল ব্যতীত বাকি না থাকে আল্লাহ আমাদের সবাইকে আমল করার কৌফিক দান করেন আল্লাহ হাবিবা মহাম আল্লাহ আমাদের বসাতে কবুল করেন সোনাকে কবুল করেন এর উপরে আমল করার কৌফিক দান করেন আল্লাহ পরিবেশ পরিস্থিতি আপনার সামনে আল্লাহ দিনের মেহান্ন যদি চিন্তা না হইল আর সবার দিল যদি দিনের মেহান্নতের দিকে না ঝুকলো তাহলে যেই উম্মতকে আপনি দয়া করে এত বড় মেহরবানি করে এই উমতের ভিতরে আমাদেরকে ঘরে জাহান্ন না বানায় দেয় এই জন্য আপনি আমাদের পরিবেশ পরিস্থিতি বিলগুলাকে আপনি দিবের দিকে ফেরা দেন সমস্ত তাকাজার উপরে আমাদেরকে উঠা দেন যা বলা হইলো শোনা হইলো এর উপরে আমল করার কৌকিক দান করেন ايه الله <سؤال> ما تلك فورا قبول کرن وصلى الله تعالى على خيري خلقي محمد واله واسحابي اجمعين برحمتك يا حمر راحي